ইবনে আব্বাস ওয়াদা আহ বর্ণিত তিনি বলেন মাইমুনা ওয়াদিউল্লা আনহা বলেন আমি নবী জন্য গোসলের পানি রাখলাম তিনি তার হাত দুবার বা তিনবার ধুয়ে নিলেন পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জাস্থান ধুয়ে ফেললেন তারপর মাটিতে হাত খসলেন তারপর গুলি করলেন নাকে পানি দিলেন তার চেহারা ও দু হাত নিলেন অত পর সারাদে পানি ঢাললেন তারপর একটু সরে গিয়ে দুপা ধুয়ে নিলেন